আব্দুল্লাহ ইবন আব্বাস আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারণ মৃত্যু কিংবা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই তোমরা যখন তা ঘটতে দেখবে তখন আল্লাহর জিকির করবে